বাংলা মানবতা সমাধান your বু ইয়ার স্ক্রিপর গো ব্যাট টু ইয়াস অ্যান্ড রিয়র দোড ইসন ইন্ডিভিজু ইন ইসলামস্ট্যান্ড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 একজন থেকে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এটা সবার উপকার হচ্ছে আপনার কাছে ইকরু বিসমিরাজি পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন আমার প্রশ্নটা হল যদি ফিরিস্তা জিব্রাইল সে সময় নবী মুহম্মদ সাল্লাইসাল্লামকে বলতেন যে পড়ো तुम्हार प्रभुर नामे बेपार ए रखम होते जिब्राइल प्रथम से नबी मुहम्मद सल्ला सल्लम के बोले आरोप पढ़ते नबी मुहम्मद सल्ला सल्लम उत्तर तो पढ़ते जानिना हाँ एम मन हे फरज्राइल नबी के एम कि देखिए जेटा लेखा कारण जदि शुदू मुखर कथा हतो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 तब अवती प्रथम आया ए रखम बोलिए कौन लेखापारे बोलें भाई प्रश्न करल जो प्रथम नाजिल होये इकरा नबीना बिकारी पढ़ते जानी ना अक्षर ज्ञान नहीं आपनी धरे नि एखे निश्चित भाव किखा छवश्यना जेमन धरें एखे एक जन लोक आलोम पढ़ो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 আমি যদি পড়তেই না জানি তাহলে তো জিনিসটা দেখে আমার লাভ কি হবে ধরেন কেউ আমাকে জানি না কোথায় বলবো আমি জাপানি পড়তে জানি না ঠিক বুঝতে পারছেন এখন থেকে আমরা একটা প্রশ্ন করবো চিরকুটে তারপরের প্রশ্নটা মাইকে पर प्रश्न प्रश्नटा भाई राजेश कुरान आल्ला पवित्र ग्रंथ एट लिखे आल्लाजे जदि बैबल अनेक कथा कुरान साफ मिले जाए बैवल लेखक के एक ही विषय आो एक प्रश्न हो प्रश्न कर मिसेस खान আমাকে একজন প্রশ্ন করেছে যেহেতু বাইবেল আগে এসেছে কোরআন সেখান থেকেই লেখা হয়েছে অনেক কিছু নকলও করা হয়েছে দয়া করে এটার একটা উত্তর দিবেন প্রথম প্রশ্নের ব্যাপারে বলতে গেলে যে পবিত্র কোরআন যদি আল্লাহর বাণী হয় আর বাইবেলের অনেক কথা কোরনের সাথে যদি মিলে যায় তাহলে এই বাইবেলের লেখককে তালাই কি বাইবেল লিখেছেন আমরা বিশ্বাস করি যে কোরআন তালার বাণী এখন যেটা কোরানের কথার সাথে মিলে যায় সেই অংশটাকে আমরা আল্লাহর বাণী বলে মেনে নিতে কোন রকম আপত্তি করবো না তার মানে এই না যে পুরো বাইবেলই আল্লাতালার বাণী আমরা বিশ্বাস করি যে ইঞ্জিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল করা হয়েছিল যীশুখ্রিস্টের উপর তবে সেটা ছিল একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট জাতির জন্য আল্লাহ সবান ও তালা এটাকে সংরক্ষণ করে রাখেননি কিন্তু কোরআন হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব আল্লাহ কোরনে বলেছেন সুরা হিজর অধ্যায় নম্বর পনেরো আয়াত নম্বর নয় আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক তার মানে এই পবিত্র কোরণ হল ফুরকান যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায় কোন কথা কোরণের সাথে মিলে গেলে আমরা বলবো। এই অংশটাকে আল্লাহর বলে। আমাদের আপত্তি নেই যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই বাইবেলের লেখককে এখনকার দিনের খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেন যে বাইবেলের বইগুলো লিখেছেন বিভিন্ন লেখক বাইবেল শব্দটা এসেছে গ্রিক শব্দ বিব্লস থেকে অনেক বই মিলে একটা বই বর্তমানের বাইবেল আমার মতে আর বিশেষজ্ঞগণের মতে একটা মিশ্রণ এটা এখানে কিছু কথা আছে যেগুলো আল্লাহ তালার বাণী তার মানে ইঞ্জিনের ছিটে ফোঁটা আছে এখানে নবীর গণের কিছু কিছু কথা আছে এছাড়াও এখানে ঐতিহাসিকদের কথা আছে দুর্ভাগ্যজনকভাবে এর মধ্যে কিছুটা পর্নোগ্রাফিও আছে একটা মিশ্রণ কে লিখেছেন অনেক মানুষও বাইবেলের কিছু অংশ লিখেছে খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেছেন জন ম্যাথিউ আসলে গসপেল জনের মত অনুযায়ী গসপেল ম্যাথুয়ের মত অনুযায়ী গসপেল লুকের মত অনুযায়ী আর কোরআন আমাদের বলছে সেই গসপেল যেটা যীশু খ্রিস্টের মত অনুযায়ী আমরা বিশ্বাস করি ইঞ্জিলে যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট বা ইসলালসাল্লামের উপর তবে এখনকার বাইবেল পাবেন গসপেল ম্যাথু এর মত অনুযায়ী গসপেল মার্কের মত অনুযায়ী গসপেল লুকের মত অনুযায়ী গসপেল জনের মত অনুযায়ী আমরা বিশ্বাস করি সেই গসপেলের যেটা যীশু খ্রিস্টের মত অনুযায়ী এমনকি খ্রিস্টান বিশেষজ্ঞরাও বলেন এই বাইবেল লিখেছে বিভিন্ন মানুষ তাহলে আমরা পুরো বাইবেলটাকে মানতে পারি না আল্লাহ তাল্লার বাণী বলে এবারে দ্বিতীয় প্রশ্নটা নিয়ে বলি এক প্রশ্ন করেছিলেন তাকে একজন বলেছে পৃথিবীতে বাইবেল এসেছে প্রথমে আর কোরআনের কথা বাইবেল থেকে নকল করা হয়েছে হ্যাঁ এরকম একটা সম্ভাবনা থাকতেই পারে আরেকটা সম্ভাবনা এরকম যদি দুটোর মধ্যে সাদৃশ্য থাকে হয়তো বই দুটোর উৎস একই তাহলে বাইবেলের কিছু অংশের কথা কোরআনের কথাগুলোর সাথে মিলে যায় এখন বাইবেলের যে অংশ পবিত্র কোরআনের সাথে মিলে যাচ্ছে সেগুলোর উৎস হয়তো একই তার মানে আল্লাহ মানা কিন্তু যদি বলেন যে কোরআন নকল করা হয়েছে তাহলে একই যুক্তিতে বলা যায় যে যীশুখ্রিস্ট ওল্ড টেস্টমেন্ট থেকে নকল করেছিলেন তখন খ্রিস্টানা বলবেন না আমরা বিশ্বাস করি যে আসমান এই কিতাবগুলোর মূল কথা সবসময় একই ছিল তার মানে হচ্ছে তৌহিদ এক আল্লাহতে বিশ্বাস করা আসলে মূল কথাটা একই কিন্তু ভেবে দেখেন বাইবেলের মধ্যে প্রায় কয়েকশো বৈজ্ঞানিক ভুল আছে আপনি যদি বলেন বাইবেল থেকে নকল করা হয়েছে আর অনেকেই বলে নবজি যে নবীম মোহাম্মদ কথাগুলো বাইবেল থেকে নকল করেছেন তার মানে নবী নবীম মোহাম্মদ সাল্লা বাইবেলের যে কথাগুলো বৈজ্ঞানিক ভুল সেগুলো নেননি তাহলে তো তিনি বড় বৈজ্ঞানিক বাইবেল থেকে যদি নকল করেন বাইবেল বলছে যে চাঁদের আলো তার নিজস্ব আলো পবিত্রক্রণ বলছে চাঁদের আলো আসলে প্রতিফলিত আলো বাইবেল বলছে জেনেসিস অধ্যায় এক অনুচ্ছেন ষোলো থেকে উনিশ তিনি বাইবেল থেকে নিয়ে সেটা সুদ্রে দিয়েছেন আর বললেন না এটা নিজস্ব আলো না প্রতিফলিত আলো এটা সম্ভব না কোরনে এমন অনেক কথা আছে যেটা বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে কোরআন সেটা চোদ্দশো বছর আগে বলেছে কোন মানুষের পক্ষে এগুলো লেখা সম্ভব না কোরআনে যে কথাগুলো আছে কোরআন কখনো নকল করা হয়নি দেখেন বিজ্ঞানের আলোকেল সেখানে সঠিক আর বেটিকে পার্থক্য করবো আশা গুরুত্বটা পেয়েছেন হ্যাঁ ভাই আমার নাম পল আমি এখানেই থাকি পেশায় একজন ম্যানেজার আমি আপনার কাছে তিনটা প্রশ্ন করতে চাই গত প্রায় তিন ঘন্টা ধরে অপেক্ষা করছি এক নম্বর হল মৃত্যু আসলে দুই প্রকার একটা হল শরীরের মৃত্যু আর অন্যটা আত্মার মৃত্যু এক ভাই এখানে প্রশ্ন করেছিলেন যদি আপনি ইসলাম ধর্ম ত্যাগ করেন তাহলে সেজন্য আপনাকে মৃত্যুদণ্ড দেয়া হবে খ্রিস্টানদের বাইবেলে ঈশ্বর আমাদের বলেছেন যদি আমাকে না চেন আমিও তোমাকে চিনি না আর আমার মতে এই সরল কথাটা আত্মার মৃত্যুর কথা বলছে একজন মানুষ যখন স্বেচ্ছায় ঈশ্বরকে অবহেলা করল বিচারের দিনে যখন সে ঈশ্বরের সামনে দাঁড়াবে তখন ঈশ্বর তার উদ্দেশ্যে বলবেন তুমি তোমাকে চেননি তাই আমিও তোমাকে চিনি না আর এটাই হলো আত্মার মৃত্যু এটা আসলে আমার নিজস্ব মত একদিন আমি আর আমার স্ত্রী দুব্যার রাস্তায় হাঁটছিলাম তখন চোখে পড়ল ইসলামের উপর বেশ কিছু সিডিয়ার বই আমি সিঙ্গাপুর থেকে এসেছি আমি ব্রিটিশ নাগরিক তবে সিঙ্গাপুরে ছিলাম তেইশ বছর ধরে আমি কোলাকুলি করেছি অনেক মুসলিমের সাথে হিন্দু আর বৌদ্ধদের সাথে ব্রিটেন থেকে দূরে ছিলাম বলেই অনেক মানুষের সাথে পরিচিত হতে পেরেছি যেটা ব্রিটেনে থাকলে হয়তো সম্ভব হতো না আপনার আজকের লেকচারটা আমার খুবই ভালো লেগেছে আর মনে হয়েছে এটা আরো আগে শুনলে অনেক ভালো হতো ইসলাম ধর্মের ভেতরে একটা ব্যাপার আমি বেশ ভালোভাবেই খেয়াল করেছি যে মুসলিমরা নিয়ে কথা বলে না পাপ নিয়েও কোন রকম কথা বলে না আমি দ্বিধায় পড়েছিলাম কারণ কারণে ভালো আর মনদের ভেতরে সবসময় একটা যুদ্ধ চলছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এই বইটাই আমি সবার আগে পড়েছি এটার কথা সাথে ইসলাম ধর্মের অনেক সাদৃশ্য আছে সেখানে মানুষ জবাই করছে গরু তারপর ভেড়া এরকম বিভিন্ন পশু জবাই দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করছে আমি যতটুকু বুঝি যে পাপ যত গুরুতর তত বেশি পশু জবাই দেয়া হচ্ছে তারপর মন্দিরের সামনে বিশাল বড় একটা বেদিতে এই পশুগুলোকে আগুনে পোড়ানোর ব্যবস্থা করা হয় এই নিয়মটা বন্ধ হলো কেন ইসলাম ধর্ম যখন ওল্ড টেস্টামেন্ট থেকে অনেক কিছুই গ্রহণ করেছে মানে আমি ওল্ড টেস্টামেন্ট সম্পর্কে যতটা জানি ইব্রাহিমের একজন স্ত্রীর নাম ছিল সারা আপনারা কিভাবে জানলেন আপনারা জেনেছেন কারণ লিপিবদ্ধ করা হয়েছে তাহলে কি আপনি এটা মানবেন যে নিউ টেস্টামেন্ট সেখানে যেসব মানুষজন এর বইগুলো লিখেছেন তারা কি এখানে সত্যি কথা বলেছেন আশা করছি আপনি আমার এই প্রশ্নগুলোর উত্তর দেবেন তারা কি সত্যি কথা বলছেন নাকি সেখানে সবকিছুই বানানো কথা আর এছাড়াও এখনকার দিনে আমরা কেন সেই আগের মতো আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য পশু হত্যা করছি না কারণ তাহলে আমরা ক্ষমা পেতে পারি আমি শেষ যে পয়েন্টটা নিয়ে কথা বলবো। আমি নিজেও এটা জেনে খুব অবাক হয়েছিলাম এটা জেনেছিলাম সিঙ্গাপুরে যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল তখন সেখানে বেশ কিছু ঐতিহাসিক বাস করতেন তারা খ্রিশ্চান ছিল না তারা আসলে কোন ধর্মের ছিল সেই ব্যাপারে কোনো রেফারেন্সই নেই তারা লিখেছিলেন যে যীশু খ্রিস্ট নামে একজন মানুষ ছিলেন আমরা মানি তিনি ছিলেন আর মুসলিম হিসেবে আপনারাও এটা মানেন যে তিনি ছিলেন আর তাকে সে সময় ক্রুশবিদ্ধ করা হয়েছিল এখন এটা বাইবেলে লিপিবদ্ধ করেছেন সেই সব মানুষজন যাদের ব্যাপারে আমি জিজ্ঞাসা করেছিলাম যেমন মার্ক ম্যাথিউ লুক আর জন পৃথিবীতে ছিলেন এখন এগুলো কি সবই বানানো গল্প কারণ অন্যান্য আরও অনেক ঘটনাও তো লেখা আছে যীশু খ্রীষ্টের বিভিন্ন কথা সেগুলো লালকালী দিয়ে লেখা আছে রেড লেটার বাইবেলে আমরা কিভাবে বলতে পারি যে এই ব্যাপারটা ঘটেছে অথবা এই ব্যাপারটা ঘটেনি দুঃখিত অনেক লম্বা প্রশ্ন করলাম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 প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ন বাংলাদেশে একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা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 मानव जी के सृष्टि जीवन ज्ञान गर्भ आलोचनार मंच परवर्ती अनुष्ठान पीस टी ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি বললেন যে আমি আমার লেকচারে বলেছিলাম যে নবী ইব্রাহিমের একজন স্ত্রী তার নাম ছিল সারা তারা দুজনে শান্তিতে থাকুন তাদের ব্যাপারে থেকে জানলাম বাইবেল থেকে আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মের সাথে ওল্ড টেস্টামেন্টের অনেক সাদৃশ্য আছে এখন নিউ টেস্টামেন্টের ব্যাপারে আমি বাছাই করছি কেন লেখকদের বিশ্বাস করছি না কেন ভাই যে কোনো কিছু হোক সেটা ওল্ড টেস্টমেন্টের অংশ বা নিউ টেস্টামেন্ট হোক হিন্দু ধর্মগ্রন্থের অংশ বা অন্য যে কোনো ধর্মগ্রন্থ আমি একজন মুসলিম হিসেবে যেটা মনে করি এটা আমার মতামত অন্যদের মতামতগুলো পরে বলছি আমি একজন মুসলিম হিসেবে যেটা বলতে পারি এই পবিত্র কোরআন হচ্ছে ফুরকান যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায় আমাদের প্রিয়নবী মো সাল্লাম বলেছেন মাত্র একটা আয়াত জানলেও তা প্রচার করো আর আহলে কিতাবীদের গ্রন্থ থেকে উদ্ধৃতি দিলেও কোনো সমস্যা নেই এখন ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সম্পর্কে যদি কিছু বলতে হয় এখানে তিনটা নিয়ম মানতে হবে নিয়ম নাম্বার এক যদি সেটা কোরআনের সাথে মিলে যায় তাহলে আমরা কোনো আপত্তি ছাড়াই সেই অংশটাকে আল্লাহর বাণী বলে মেনে নেব এক নাম্বার। এরপর দুই নাম্বার সেটা যদি কোরআনের বিরুদ্ধে যায় তাহলে বাতিল করে দেব সেটা আল্লাহর বাণী হতে পারে না সেটা যেই লিখুক পল ম্যাথিউ মার্ক জন যে লিখে থাকুক এক নাম্বার নিয়ম যদি সেটা কোরআনের সাথে মিলে যায় কারণ এই কথাগুলো আল্লাহর বাণী বলে প্রমাণিত যদি আমাদের মুসলিমদের কথা বলেন বৈজ্ঞানিকভাবেও সঠিক একজন লজিক্যাল মানুষ যদি বুঝতে পারে যে এটা আল্লাহ তাল্লার বাণী তারপর যদি তুলনা করে সেখানে প্রমাণিত জিনিসটার সাথে যদি কিছু মিলে যায় এটাকে বলা যায় আমাদের স্কেল দুর্গমাপার ফিতা চেন যখন নিশ্চিত হলাম যে মাপটা সঠিক তখন সেটাকে আমরা ব্যবহার করি আমাদের ফুরকান হিসেবে তাহলে যে কথাগুলো আছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টে হিন্দু ধর্মগ্রন্থে বৌদ্ধ ধর্মগ্রন্থে যেটা করোনের সাথে মিলে যায় সেটাকে আল্লাহর বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই যেটা পবিত্র করোনার বিরুদ্ধে যায় সই হাদিসের বিরুদ্ধে সেটা বাতিল করে দেব সত্যি হতে পারে না এখন যে কথাটা করোনের সাথে মেলে না আবার করোনার বিরুদ্ধেও যায় না সেটা ঐচ্ছিক সেটা হচ্ছে ঐচ্ছিক ঐচ্ছিক মানে সঠিকও হতে পারে ভুলও হতে পারে তাহলে যে কথাগুলো আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টে সেটা করোনের সাথে মিলে গেলে আজকে যে কথাগুলো বলেছি একশো পার্সেন্ট এই কথাগুলোকে আল্লাহর বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই এমন অনেক কথা আছে যেগুলো করোনার বিরুদ্ধে যায় আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য নিয়েও একটা লেকচার দিতে পারি আবার কিছু কথা আছে যেগুলো ঐচ্ছিক যেটা করোনার বিরুদ্ধে যায় না করোনার সাথে মেলেও না তাই এই কথাগুলো যেগুলো করোনার বিরুদ্ধে যায় না বা করোনের সাথে মেলেও না সেগুলো আমাদের জন্য হচ্ছে ঐচ্ছিক যে কথাগুলো কোরনের বিরুদ্ধে যায় সেগুলোকে আল্লাহর বাণী বলে মানতে পারি না তাহলে নিউ টেস্টামেন্ট যারা লিখেছেন যেটা পবিত্র করণের শিক্ষার বিরুদ্ধে যায় সেটাকে বাতিল করে দেব যেটা মিলে যাই বলবো হতে পারে আল্লাহর বাণী যেটা কোরআনের সাথে মেলে না আবার বিরুদ্ধেও যায় না সেটাকে বলবো উচ্ছি এখন একজন অমুসলিমের ব্যাপারে যদি বলতে হয় আমরা যুক্তি ব্যবহার করব ধরেন কোরআন পাশে সরিয়ে রাখলাম বর্তমানে বিজ্ঞান আর প্রযুক্তি অনেক উন্নত হয়েছে परीक्षा करें विश्वजगत सृष्टि षोलो थी दो महाजी बनाले बड़ो मान सूर्य दिन बल्कि शासन करते छोटा मैं चाँद राजतव कर रात चाँद तो निजस्व को आलो नहींिक भूल ठीक ना ए रखना भूल आने শুধুমাত্র জেনেসিসের এক নম্বর অধ্যায়ে আপনি অনেকগুলো ভুল খুঁজে পাবেন সেখানে অঙ্কের ভুলও আছে অনেক বৈজ্ঞানিক ভুল আছে অশ্লীলতা রয়েছে কোরআন পাশে সরিয়ে রাখেন এমনকি একজন সাধারণ মানুষও যদি মনটাকে খোলা রেখে বাইবেল পড়ে তাহলে সেও বলবে যে এটা কখনোই আল্লাহ স্মানার বাণী হতে পারে না সেখানে অনেক বৈজ্ঞানিক ভুল আছে পরস্পর বিরুদ্ধে কথা আছে তারপর পর্নোগ্রাফি আছে যে কোনো সাধারণ মানুষ যদি মনটাকে খোলা রাখে তাহলে সে এগুলোকে আল্লাহর বাণী বলে মেনে নেবে না বাকি কথাগুলো হবে উচ্ছিক আমরা যাচাই করার ব্যাপারে এরকম কিছু নিয়ম মেনে চলি আমি কম্পারিটিভ রিলিজনের ছাত্র হিসেবে যখন কোনো ধর্মগ্রন্থ পড়ি সেখানে একটা নিয়ম মেনে চলি প্রথমে সে ধর্মগ্রন্থ ভালো করে পড়ি তারপর বিশ্লেষণ করি যে এই ধর্মগ্রন্থ কতখানি খাঁটি আর ভালো এভাবে আমরা বাইবেলকে যাচাই করি দেখবেন সেখানে অনেক ভুল আছে অনেক পরস্পর বিরোধী কথা যদি আপনার সাথে কোরআন নাও থাকে তারপরও একজন সাধারণ মানুষ বাইবেলকে আল্লাহর বাণী বলে মেনে নিতে পারে না সামগ্রিকভাবে তবে যেহেতু কোরআন বলছে যে যীশু খ্রিস্টের উপর আসমানি কিতাব নাজিল হয়েছিল তাই আমরা বলবো যে কথাগুলো পবিত্র আমি আরেকটা বিষয় নিয়ে বলেছিলাম সেটা হল পাপ এবং শয়তানের প্রসঙ্গে আমি যেটা বলতে যাচ্ছি যে ইসলামিক বিভিন্ন বইতে আমি এই ব্যাপারে কোনো কথাই খুঁজে পাইনি যেমন পাপ পাপ ক্ষমা করা আমাদের পাপ ক্ষমা করার যদি কোনো উপায় না থাকে তখন আমরা কি করতে পারি সে বিষয়ে কোনো কথা এটা আমার প্রশ্নের একটা অংশ আচ্ছা একবার একটা প্রশ্ন করলে আমার জন্য ভালো হয় হ্যাঁ আপনি এখানে একটা ছোটখাটো লেকচার দিয়ে ফেলেছেন আমি যথাসাধ্য চেষ্টা করছি অনেক লম্বা না না কোনো সমস্যা নেই ভাই আপনি আমাকে প্রশ্ন করলেন যে আপনি যেসব বইগুলো পড়েছেন সেগুলোতে পাপ সম্পর্কে কোনো কিছু বলা হয়নি আমি জানি না এখন আপনি কোন বইগুলো পড়েছিলেন তবে যদি করণ পড়েন পবিত্র করণে পাপ সম্পর্কে বলা হয়েছে কথা আছে শাস্তির কথা বলা আছে আপনি যে বইগুলো পড়েছেন সেগুলো হয়তো কোনো বিষয়ের উপর যেমন লেকচারে আমি পাপ নিয়ে কোনো কথা বলিনি কারণ ইসলাম আর খ্রিস্টান নিয়ে অন্যান্য বলেছি আপনি যে সব বইগুলো পড়েছেন সেগুলো হয়তো ছিল কোনো নির্দিষ্ট বিষয়ের উপর হয়তো সেখানে পাপের প্রসঙ্গ আসেনি তবে যদি বলেন ইসলাম পাপ সম্পর্কে কিছুই বলেনি এটা ভুল তাহলে কোরআন বাইবেলের মতো পাপ সম্পর্কে বলেছে তবে কোরআন আর বাইবেলের মধ্যে পার্থক্য হচ্ছে চার্চ যে আদিপাপের কথা বলে সেটাতে কোরআন বিশ্বাস করে না এ কথাটা আগেও বলেছি তাই আরেকবার বলছি না বাইবেলের কথাও আদি পাপের কথা বলা হয়নি এটা প্রচার করে খ্রিস্টানদের চার্চ তাহলে কোরআন আদিপাপ সম্পর্কে কিছুই বলেনি আর বাইবেলের মতোই বাইবেল বলছে ইজিকিয়েল অধ্যায় আঠারো অনুচ্ছেদ বিশ যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে পিতার পুত্রের শাস্তি ভোগ করবে না পুত্রও তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না ভালোলোকের ধার্মিকতা তার নিজের হাতে মন্দলোকের মন্দ কাজও তার সাথে একইভাবে কোরণ বলছে একজনের পাপের ভার আরেকজন বহন করবে না যদি কোনও পাপ করেন আপনি দায়ী থাকবেন অন্য কেউ সেটার ভার বহন করবে না তাহলে কোরআন পুরস্কার নিয়ে কথা বলেছে শাস্তি নিয়ে বলেছে পাপ সম্পর্কে বলেছে অনেক কথা আমার লেকচারে যদি পাপ শব্দটা উল্লেখ করিনি তবে পরোক্ষভাবে পাপ সম্পর্কে বেশ কিছু কথা বলেছি যদি মদপান করেন সেটা হবে পাপ শুকর মাংস খেলে সেটা পাপ যদি ব্যবচার করেন সেটা পাপ তবে আমি বলেছি ইতিবাচক ভঙ্গিতে মদপান করবেন না শুকনো মাংস খাবেন না ব্যবচার করবেন না তাহলে দেখা যাচ্ছে কোরআন পাপ সম্পর্কে বলেছে আশা করি আপনার উত্তরটা পেয়েছেন এবারে পরের প্রশ্ন চিরকুট থেকে প্রশ্নটা করেছেন সোয়েন বেন্সলার। আপনি বাইবেল থেকে অনেকগুলো রেফারেন্স দিলেন আমি বলবো জনের দশ ত্রিশ পিতা ও আমি আমরা এক ভাই আপনি বাইবেল থেকে উদ্ধৃতি দিলেন গাছপালা জন অধ্যায় দশ অনুচ্ছেদ তিরিশ পিতা ও আমি আমরা এক এখানে পিতা ও আমি এভাবে বলা হয়নি বলা হয়েছে আমিও পিতা আমরা এক পিতা ও আমি বলা হয়নি এখন এই পিতা আমরা এক কথাটা বুঝতে গেলে আপনাকে প্রসঙ্গটা জানতে হবে জানতে হবে কি জন্য এটা বলা হয়েছে যে আমি ও পিতা আমরা এক প্রসঙ্গটা জানতে কয়েকটা অনুচ্ছেদ আগে যাব আমরা বাইবেলের গাছপালা জন অধ্যায় দশ অনুচ্ছেদ তেইশ এখানে প্রসঙ্গটা বলা হয়েছে যে ইহুদিরা মন্দির চত্বরে সুলাইমানের বারান্দায় এসে জড়ো হল অনুচ্ছেদ তেইশ অনুচ্ছেদ চব্বিশ বলছে যে ইহুদিরা তখন যীশু সামনে আসলো তাকে জিজ্ঞেস করলো আপনি আর কতদিনতার ভেতরে রাখবেন যদি আপনি মসিহ হন তাহলে স্পষ্ট করে বলেন অনুচ্ছেদ পঁচিশ বলছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা সেটা বিশ্বাস করনি পিতার নামে যে অলৌকিক কাজ করি সেগুলোই তো আমার বিষয় সাক্ষ্য দিচ্ছে অনুচ্ছেদ ছাব্বিশ বলছে তোমরা আমাকে বিশ্বাস করনি কারণ তোমরা আমার মেসের পাল নাও অনুচ্ছেদ সাতাশ বলছে আমার মেসেরা আমার কথা শোনে আমাকে অনুসরণ করে অনুচ্ছেদ আঠাশ বলছে আমি তাদের অনন্ত জীবন দেই আমার হাত থেকে তাদের কেউ কেড়ে নিতে পারবে না অনুচ্ছেদ উনত্রিশ বলছে আমার পিতা তাদেরকে আমায় দিয়েছেন তিনি সবার মহান কেউ পিতার হাত থেকে কিছুই কেড়ে নিতে পারবে না আমিও পিতা আমরা এক তাহলে প্রসঙ্গ অনুযায়ী এর মানে উদ্দেশ্য এক অনুচ্ছেদ আঠাশ বলছে আমার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতে পারবে না অনুচ্ছেদ উনত্রিশ বলছে আমার পিতা সবার মহান কেউ পিতার হাত থেকে কোন কিছু কেড়ে নিতে পারবে না উনিশ তিরিশ আমিও পিতা আমরা এক তাহলে এর মানে তাদের উদ্দেশ্য এক যদি বলে যে আমার বাবা একজন মেডিকেল ডাক্তার তিনি আসলে একজন ডাক্তার আমিও মেডিকেল ডাক্তার আমি আর আমার বাবা এক এটার মানে আমরা পেশার ক্ষেত্রে এক এমন না যে দুজনে একটা ব্যক্তি কিন্তু খ্রিস্টানরা বলবে না না আসলে একই ব্যক্তি আমিও পিতা আমরা এক এভাবে বলবেন যে যীশু খ্রিস্ট একজন ঈশ্বর ধরেন আমি তর্কের খাতের সেটা মেনে নিলাম এরপর যদি পড়েন গাছপালাব জন অধ্যায়ে সতেরো অনুচ্ছেদ একুশ যিশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন আমার পিতা আমার মাঝে আমি তোমাদের মাঝে তার শিষ্যদের বলছেন সেখানে জন শিষ্য আমার পিতা আমার মাঝে আমি তোমাদের মাঝে এবং আমরা এক একই রকম কথা বলা হয়েছে তাহলেও কি বলবেন এখন জন ঈশ্বর পিতা আছেন যিশুর মাঝে যিশুখ্রিস্ট রয়েছেন তার শিষ্যদের মাঝে তাহলে চোদ্দ জন ঈশ্বর আপনাদের নতুন শব্দ লাগবে ট্রিনিটি বাদ দিয়ে চোদ্দজন ঈশ্বরের একটা নাম দিতে হবে এখানেও যীশুখ্রিস্ট আগের মতো করেই বলেছেন আর এক মানে উদ্দেশ্যটা এক এরপর আরো আছে গছপ্লব জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ তেইশ যে যীশুখ্রিস্ট তার শিষ্যদের উদ্দেশ্য করে বলছেন আমি তোমাদের মাঝে তোমরা আমার মাঝে আমরা সবাই এক তার মানে তাদের উদ্দেশ্য এক এরপরে যদি আরো কিছু পড়েন গসপুল্ল জন অধ্যায় দশ অনুচ্ছেদ একত্রিশ যে ইহুদিরা পাথর তুলে নিয়ে যিশুখ্রিস্টকে সেটা মারতে গেল अनुच्छेद बत्रीस जीशु तक तरफ भलो क्या मध्य मार्ते चाहो अनुच्छेद रेफारेंस दी ग्लब जन अध्यय दस अनुच्छेद तेतरिस बार भलोक मारब ना अपनी मानूष निजेक ईश्वर धर्म अवमानना करेद चौतरी बोम धर्मग्रंथा लेखा नहीं तुम्हरा ईश्वर আর যার উপর ঈশ্বরের মানে অবতীর্ণ হয় তাকে ঈশ্বর বলা হয় বিধি ব্যবস্থা ভাঙা হয়নি তাহলে যদি প্রসঙ্গ সহ পড়েন যে আমিও পিতা আমরা এক উদ্দেশ্যটা এক ব্যাপারটা এরকম না যে তারা দুজন একই ব্যক্তি এখানে কখনোই বলা হয়নি যে যীশুখ্রিস্ট সর্বশক্তিমান ঈশ্বর তা না হলে মানতে হবে যে ঈশ্বর চৌদ্দ জন তাহলে এখানে বোঝানো হয়েছে যে সর্বশক্তিমান আল্লাহ তাল্লাহ এবং আল্লাহর রাসুল যিশুখ্রিস্টের উদ্দেশ্য আসলে এক আশা গুরুত্বটা Salah so is our medicine that suits our waking lum. Salah so is our vehicle that carries us through life. Salah is our soldier that fights for good and right. Salah is our garment that covers and conceals. Salah is our therapy that lifts our mood and heals. Salah is our pillow that gives us rest and peace. Salah is our sustenance. Islam!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 ইসলাম এসেছে আরবি মূল শব্দ বা সালমুন থেকে যার অর্থ শান্তি এটা মূল শব্দ शांति बोम अनेक आगे पड़े गोहम्मद सल्लम जन्मग्रहण कर